প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে থেকে যারা পিস টিভি বাংলা দেখছেন সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পিস বাংলা এর গুরুত্বপূর্ণ দর্শ কিতাবত্তাও হেঈদের দর্শী পূর্বের দর্শটি ছিল আমাদের মানুষ তার জীবন চলার পথে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু সমস্যার সম্মুখীন হলে তাকে বিশ্বাস রাখতে হবে এসব সমস্যাগুলি তার ভাগ্যের নির্ধারণ অনুযায়ী ঘটেছে এই से क्षेत्र भाग्यर प्रति आस्था रखते विश्वास रखते हैं कखो बला उचित नदी करतमें यो और जी पथे चलतम ता दुर्घटना हतो ना ये बला उचित नी शयानी कथा शयतान कर्म के खुले देर पथ एक, एक ममिन मुस्लिम प्रथमें से आल्ला से बहना हुआ तो आल्लर का सहाज्य चेत कर्मे नेमे पड़े से निजेक अक्षम अपारक कख तुले धरबेना मना करबें से जुदी को विपद सम्मुखीन है तो क्षेत्र से व्यक्ति बोलने ना जे हमें ये यही हतो और जो ये करतम तदी शब्द प्रयोग करा বরং বলবে আল্লাহ সুবাহানা হাত যা ভাগ্য রেখেছেন তাই ঘটে গেছে সে সামনে অন্যায়নের দিকে কল্যাণের দিকে সে অগ্রসর হবে কারণ একজন মুমিন মুসলিম যদি তার এই আকিদাবিশ্বাস সৃষ্টি হয় তাহলে সেই মমিনের জন্য আশ্চর্যের বিষয় তার প্রতিটি কাজেই কল্যাণ কর আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সোহে মুসলিমের হাদিস একটি আশ্চর্যজনক বিষয় তার গোটা জীবনের সব বিষয়গুলি হল মঙ্গলময় কিভাবে ইল্লা এমন কোন ব্যক্তি নাই যার গোটা জীবন মঙ্গলময় শুধু মৌমিন ব্যতিতা থাকা না খাই جدی سے کل پیے اللہ سب کرنا خیر اور کٹن سمکین دارن سوبان ہوتا آستا رکھے প্রিয় বন্ধুরা আসুন আজকের দর্শে আমরা আরেকটি অধ্যায় শুনব সে অধ্যায়টি হল আঠান্নতম অধ্যায় লেখক রহমাল অধ্যায় বেঁধেছেন বাবু বাতাসকে গালিগালাজ করা নিষিদ্ধ সম্পর্কেই এ অধ্যায় বাতাস বিভিন্ন দিক থেকে বাতাস আসতে পারে ঝড় তুফান আসতে পারে এগুলিকে গালিগালাজ করা একটি নির্বোধের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নয় আর এই বাতাসকে গালি গালাজ করার মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষ আল্লাহ সবহান হওয়া তালাকে গালিগালাজ করে কষ্ট দেয় এর আগে আমরা এই ধরনের একটি অধ্যায় শুনেছি সে অধ্যায়টি ছিল যুগকে সময়কে গালিগালাজ না করা প্রসঙ্গে মানুষ যুগ সময় কে যখন গালিগালাজ করে এই দিন কি এই লক্ষণীয় মাস কি এটা মাস এটা ইত্যাদি ভাবে যখন গালি গালাজ করে আল্লাহ রাবুলা আলমিন বলছেন ইম্ন আদম ইয়সুবহার আদম সন্তানেরা যুগকে গালিগালাজ করার মাধ্যমে আমাকে তারা কষ্ট দেয় কারণ আমি হলাম আনা যাহার ওকালে বললেই আমি হলাম যুগের সবকিছু রাত দিনের পরিবর্তন তো আমি ঘটাই ঋতুর পরিবর্তন তো আমি ঘটাই সময় তো আমি নিয়ে আসি ঠিক একই ভাবে কোনো বাতাস যদি কোনো দিক থেকে প্রবাহিত হয়ে থাকে আমরা অনেক সময় বাতাস যদি আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসে ভালো আবহাওয়া আসে আমরা খুব খুশি হয়ে যাই আর যদি বাতাসে কিছু দুঃসংবাদ এসে যায় অর্থাৎ বাতাস কিছু ঝড়ঝাপ বিপদ আপদ এসে যায় তখন আমরা বাতাস কেও করি এটি নিষিদ্ধ এটাকে গালিগালাস করা মানে আল্লাহ রব্লা আনমিনকে গালিগালাস করা গণ্য হয় এ অধ্যায় লেখক রাহেমহল্লা তিনি একটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি সনদে প্রমাণিত তীর হাদিস তোমরা কারণ বাতাস যখন ভালো আসে সুসংবাদ নিয়ে আসে তখন তো কেউ করবে না তবে তোমাদের কঠিন তখন তোমরা এই দোয়া বলো কামিন আপনার কাছেই চাচ্ছি এই বাতাস যেটি প্রবাহিত হচ্ছে এর কল্যাণ আপনার কাছে আদিষ্ট হয়েছে সেই কল্যাণ কামনা করছি এবং এই বাতাসের যে অকল্যাণ রয়েছে সেই বাতাসের মাধ্যমে যে অকল্যাণ ঘটতে পারে সেই অকল্যাণ থেকে ক্ষতি থেকে আপনার কাছে ফিহা। এবং এই বাতাসের মাঝে যে ক্ষতি বিষয়গুলি রয়েছে, সেগুলি থেকেও আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়সার রিমা ওমেরাত বিহ এবং যেই ক্ষতি নিয়ে এই বাতাস আদিষ্ট হয়েছে যে ক্ষতি ঘটানোর জন্য বাতাস প্রেরিত হয়েছে সেই ক্ষতি থেকেও আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুর মালিক আল্লাহ তার ইচ্ছাই কিছু ঘটে ঠিক এই বাতাস যখন এর মাধ্যমে কল্যাণ আসে সে বাতাস কেউ আল্লাহ রাবুল আলামিন। তিনি পরিচালনা করেন আবার যখন এই বাতাস কোনো গজব নিয়ে আসে কোনো শাস্তি বাতাসের মাধ্যমে এসে থাকে অকল্যাণ ঝড় ঝাপটা তুফান জলোচ্ছ্বাস ইত্যাদি তখন এ বাতাস আল্লাহ সুবাহ তিনি পরিচালনা করে থাকেন অতএব এ বাতাসকে কখনো গালি দেওয়া কোনোদিন কোন মানুষের জন্য উচিত নয় বরং উচিত একজন মমিন মুসলিমের সে এই মুহূর্তে আল্লাহ সুবাহান প্রতি আস্থাশীল হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছেই সে ধর্ণা দিবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছেই নিজের কল্যাণ অকল্যাণের বিষয়টাকে সপরদ করবে আল্লাহ সুবাহাল কাছেই চাই যে আল্লাহ এই বাতাস এর কল্যাণ আমাকে দাও এবং এই বাতাসে যা কল্যাণ রয়েছে ও এই বাতাস যে কল্যাণ নিয়ে আদিষ্ট হয়েছে সেটাই আপনার কাছে কামনা করছি আর এই বাতাসের মাঝে যা অকল্যাণ রয়েছে এবং যে কষ্টদায়ক বিষয় নিয়ে বাতাস প্রেরিত হয়েছে সেই সব অকল্যাণ থেকে আল্লাহ সুবাহ আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি প্রিয় বন্ধুরা আবার এখানে আরেকটি বিষয় দোয়ার মধ্যে পাওয়া যাচ্ছে আমরা জানছি বাতাসকে যখন দেখবো খারাপ অর্থাৎ বাতাসকে যখন দেখব কষ্টদায়ক বাতাস এর এই নয় আবার আমি বাতাসের কাছেই চাওয়া শুরু করে দেব তা নয় কারণ বাতাসের নিজস্ব কিছুই নেই বাতাস হলো মুর মোজাবারুন আল্লাহ সব তাল পক্ষ থেকে আদিষ্ট হয়ে এ বাতাস প্রবাহিত হয়েছে আল্লাহ সুহানা তালা তিনি এ বাতাসকে পরিচালনা করছেন যেভাবে আল্লাহ রাবুল আলমিনে পাঠাচ্ছেন সেভাবে চলছে অতএব অমঙ্গল থেকে রেহাই এটা বাতাসের কাছেও নয় অন্য কোনো দেব কাছেও নয় অন্য কোনো ব্যক্তির কাছেও নয় অন্য কোন অলিয়া ওলিয়া গৌস কুতুবের কাছেও নয় যদি হয়ে থাকে তাহলে সেটি একটি বড় শের বলে গণ্য হবে অতএব এ বাতাসের অনিষ্ট থেকে আশ্রয় যাওয়া সেটি হবে আবার সেই মহান আল্লাহ সুবাহানা হাত আলার কাছেই অন্য কারা কাছেই নয় প্রিয় বন্ধুরা আমরা এ অধ্যায় থেকে বেশ কয়েকটি বিষয় জানলাম তাহলে এই ধরনের বাতাস দেখলে আমরা সে সময় আল্লাহ সুবাহান হাত আলার কাছেই আশ্রয় নেব তার কাছেই আমরা এ বাতাসের অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করব কারণ তিনি এর পরিচালক বাতাসকে কখনো গালিগালাস করব না পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আসবো আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আসসালামু আলাইকুম আসলাম খিতাবু তহিদ এর গুরুত্বপূর্ণ দর্শে লেখক রেহম্লা তিনি আরেকটি অধ্যায় পেতেছেন অনুষাটতম অধ্যায় যে অধ্যায় তিনি কোন শিরোনাম ব্যবহার করেননি তবে এ অধ্যায়ে তিনি মনে হয় শিরোনাম হিসেবেই দুটি আয়াতের অংশকে তিনি নিয়ে এসেছেন প্রথমে হলো ইমরান এর একশো চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তারা আল্লাহ সুবাহ ব্যাপারে ধারণা পোষণ করে কি কোন ধারণা পোষণ করে গাই হাক্কে মানে বাতিল অন্যায় খারাপ ধারণা পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যন্নাল يقولون ইয়াকুলুনা من الأمر من شيء؟ মিন শাই জাহিলি যে সমস্ত জাহিলি যুগের মানুষদের যে ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ ছিল সেই ধরনের নংরা খারাপ ধারণা এরা পোষণ করে থাকে আল্লাহর ব্যাপারে এবং তারা বলে হাল লানা মিনাল আমর মিন শাই তারা বলে যে আমাদের কি এই ব্যাপারে কোনো কিছু অধিকার রয়েছে করণীয় রয়েছে আল্লাহ রাহ আলমিন একমাত্র তিনি যেভাবে নির্দেশ দেন সেভাবে আমাদেরকে পরিচালিত হতে হবে ভিন্ন পথে কোন যাওয়ার সুযোগ নেই বন্ধুরা এখানে যেটি উদ্দেশ্যতা হল ইয়াবিল্লাহ আল হাকালিয়া তারা আল্লাহ সুবাহ ব্যাপারে জাহেলি যুগের মানুষেরা যে ধরনের খারাপ ধারণা করে সেরকমই তারা খারাপ ধারণা করে থাকে দ্বিতীয় আয়াত নিয়ে এসেছেন লেখক রেম্লাহ যারা আল্লাহ সুভান হল খারাপ ধারণা করে অশালীন ধারণা করে অশোভনীয় ধারণা করে আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদের জন্য রয়েছে খারাপ পরিণতি শুধু খারাপ নয় দা এরা খারাপে যেন খারাপ তাদের চতুর্দিকে বেষ্টন করে রাখে খারাপের সমুদ্রে তারা হাবুডুবু খাবে এই হলো তাদের পরিণতি তারা আল্লাহর ব্যাপারে এই খারাপ ধারণা করার কারণ এ আয়াতটি মূলত সোরাফাত এর ৬ নম্বর আয়াত আয়াতের শুরু এবং শেষে কিছু অংশ রয়েছে শুরু অংশটুকু হলো আল্লাহ বলছেন ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الله سبحانه وتعالى شاست ديبن قادر যারা মুনাফিক নরনারী তাদেরকে এবং মুশরিক নরনারী তাদেরকে কেন তাদের কি কর্মগুলি একটা তাদের অপকর্ম হল এই আযন্ন বিল্লাহি যন্ন সউ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই মুনাফিক যারা তারা এবং মুশরিক যারা ধারণা করে থাকে খারাপ ধারণা করে থাকে আল্লাহ সুহানের মাঝে তারা রয়েছে এবং কি আল্লাহ সুবাহ আল্লাহর ক্রোধ তাদের প্রতি এবং আল্লাহ সুবাহ তাদেরকে অভিশাপ করে থাকেন থাকেন যারা তারপরে জাহান্নামকে তৈরি করে রেখেছেন বলছেন যে তাদের এই জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনী স্থল প্রিয় বন্ধুরা লেখক রহেমা তিনি এ অধ্যায়ে দুটি আয়াত দিয়ে বেঁধেছেন দুটি আয়াত নিয়ে এসেছেন এরপরে তিনি ব্যাখ্যামূলকভাবে প্রসিদ্ধ ইমাম এবনুল কয়িম রহেমা হল্লা তার কিছু এ আয়াতকে কেন্দ্র করে ব্যাখ্যামূলক বক্তব্য এখানে উপস্থাপন করেছেন অর্থাৎ সেই মুশ্রেকেরা এবং মোনাফেকেরা তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনীর ব্যাপারে কি খারাপ ধারণা করত। খারাপ ধারণাটা কোন ধরনের ছিল সে সম্পর্কে কিছু ব্যাখ্যা মূলক এখানে আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ রা আলমিনকে সাহায্য করবেন না এ হলো তাদের খারাপ ধারণা আর আল্লাহ রাসুল সালি তিনি যে তাদের ধারণাটা হলো এমন যে আল্লাহ রসুল সাল আলীসাল্লাম প্রথম যে আয়াতটি এসেছিল সেই আয়াতটি হল অহুদের যুদ্ধকে কেন্দ্র করে মোনাফেকরা সেখানে পরবর্তীতে অহুদের যুদ্ধে বিশাল সংখ্যক সাহাবাই কেরামত বরণ করার কারণে তাহলে তারা আজকে সেখানে গিয়ে নিহত হতো না এ ধরনের অনেক কিছু মূলত আল্লাহ রাবুল আলামিনও তাদের প্রতিবাদ করে বলেছেন কি বলো তোমরা সেখানে যাওয়ার কারণে নিহত হয়েছে না নিহত তাদের হওয়াটা ভাগ্যে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন যাদের ভাগ্যে নিহত হওয়া রেখেছেন তারা ঘরে বসে থাকলেও সে জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে বের করে নিয়ে যাবেন ভিজি বন্ধুরা যে এই ধারণা তাদের যে আল্লাহ রবুল্লা আলমিন রাসুল সাল আলি হোসাল্লামকে সহযোগিতা দেবেন না যদি সহযোগিতা হইতো তাহলে তো ওহুদের যুদ্ধে তারা এই ধরনের বিপর্যস্ত হতেন না এবং এই অহুদের যুদ্ধের মধ্য দিয়েই যেন ইসলাম বিদায় নিয়ে চলে যাবে শেষ হয়ে যাবে এ ছিল তাদের এ বাতিল ধারণা তারা মনে করতো যে এই সমস্ত যাগুলি ঘটে গেছে ওদের যুদ্ধে এগুলি আল্লাহ আলামিনের নির্ধারণ ছাড়াই সারাবি আল্লাহ রাজনত একমাত্র আল্লাহ সোহান তিনি জানেন এজাহিল শ্রেণী তারা আল্লাহ এই বিষয়গুলিকে তারা অস্বীকার করে বসতে চায় তারা বলতে চায় যে এগুলি এমনি এমনি ঘটছে তাদের আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে এর কোন সম্পর্ক নেই দান করবেন সেটাকে তারা অস্বীকার করছে যে না আল্লাহ রব আলামিন দিবেন না এগুলি কিছুই না এ ধরনের তাদের বিশ্বাসী করলে এবং আল্লাহ আলামিন তিনি ঘোষণা দিয়েছেন অনেক আয়াতে আল্লাহ রাবুল আলমিন তিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হাকির সাথে বিলহুদা এবং মাধ্যমে যেন এটা পৃথিবীতে যত রকমের দিন ধর্ম মতবাদ রয়েছে সবগুলির উপরে প্রতিষ্ঠিত লাভ করে প্রাধান্য লাভ করে সেই বিজয় লাভ করে কিন্তু সেই জাহিল মুশ্রিক মুনাফেক তারা বিশ্বাস করত যে না এইগুলি আল্লাহ রাবুল আলমিন এমনি বলেছেন আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সে খারাপ ধারণা প্রিয় বন্ধুরা এরপর তিনি বলছেন তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করেছে সেটা হলো একই এই ধারণাই যে সেই মুশ্রিকেরা তারা ধারণা করে যে যা কিছু ঘটতেছে এগুলি কখনো আল্লাহ রাবুল আলমিনের হেকমত অনুযায়ী নয় এগুলি আল্লাহ রাবুল্লা আলমিনের সিদ্ধান্ত অনুযায়ী নয় এগুলি আল্লাহ রবুল্লা আলমিনের বিষয় অনুযায়ী নয় এবং আল্লাহ রাবুল্লাহ আলামিন তার রাসুলকে বিজয় দান করবেন না আল্লাহ রাহ আলামিন তাদের বিষয়গুলিকে সুপ্রতিষ্ঠিত করবেন না এই ছিল তাদের চিন্তা ধারণা। এখানে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো এই মানুষ কখন আল্লাহ রবুল্লাহ আলমিনের ব্যাপারে এই সমস্ত খারাপ ধারণা করে আসলে মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিনের ব্যাপারে এই খারাপ ধারণাগুলি পোষণ করে থাকে কখন মানুষের জীবনে দুটি অবস্থা হতে পারে এক হলো তার সুখময় অবস্থা আর এক হলো দুঃখের অবস্থা অবস্থা কে কখনো সাধারণত ধারণা খারাপ করে না সুখের সময় সে এমনি প্রশংসা করে কিন্তু যখন মানুষ বিপদগ্রস্ত হয় সেই সময় মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিনকে বা ব্যাপারে খারাপ ধারণা করে মনে করে থাকে যে আল্লাহ হয়তো আমাকে বিপদগ্রস্ত করে রাখাটাই ভালো মনে করছেন বা আল্লাহ হয়তো আমাকে বিপদ থেকে মুক্ত করবেন না বা ইত্যাদি ইত্যাদি মনে করে থাকে তো এই খারাপ ধারণাটা আবার অনেক সময় আরেক দিক থেকে হতে পারে অনেক সময় মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমনের কাছে প্রার্থনা করে এই সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এবং মনে করে যে আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু বিপদ মুক্ত হচ্ছি না আল্লাহ রাবুল্লাহ আলমিন কেন জানি আমার কথা শুনছেন না এই ধরনের খারাপ ধারণা করে থাকে আসলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বিপদ মুক্ত হওয়ার জন্য খালি দোয়া করলেই তো হবে না বরং দোয়ার মানুষ যখন সঠিক পথে চলবে আল্লাহ আদেশ সঠিক মেনে চলবে এবং আল্লাহ দোয়া করবে তখন ইনশা আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে কবুল করবেন তবে এক্ষেত্রে আমার আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে একজন মৌমিনের দোয়ার তিনটি অবস্থা হতে পারে আল্লাহ রবুল্লাহ যদি তার একমতে ভালো মনে করেন তাহলে যে জিনিসটি সে চায় সেটা আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে দোয়ার মাধ্যমে যদি তা না হয় আল্লাহ দেন যেটা সে বুঝতেই পারে না অথবা তাও না হলে আল্লাহ রবুল্লাহ আলামিন তার এ দোয়ার বিনিময় সেটিকে সঞ্চয় করে রাখেন আখেরাতে এর প্রতিদান আল্লাহ রব্লা আলামিন তাকে প্রদান করবেন প্রিয় বন্ধুরা শেষে লেখক রাহমহল্লা বলছেন একজন জ্ঞানী মানুষের চিন্তা করে দেখা উচিত মুক্ত হতে পারে না কেবলমাত্রে সেই ব্যক্তি এ সমস্ত খারাপ ধারণা থেকে মুক্ত হতে পারে যে আল্লাহ সুবাহনতাল্লাহকে চিনবে ভালো করে আল্লাহ সুবাহনতাল্লার নাম গুনাবলী তার বৈশিষ্ট্য প্রতি পবিত্র গুনাবলিগুলি সম্পর্কে যার পূর্ণ জ্ঞান হবে এবং আল্লাহ রবাহ আলমিনের হেকমত তার প্রশংসা ইত্যাদি বিষয়গুলি যার মাঝে থাকবে সে ব্যক্তির পক্ষেই সম্ভব হবে এই বিষয়গুলি থেকে মুক্ত হওয়া এরপরে লেখক রহমাহুল্লাহ বলছেন যে কখনো কোনো ব্যক্তির উচিত নয় যে এই হলে ভালো হতো এই হলে ভালো হতো এই ধরনের বলা বরং তাকে আল্লাহ সুবাহর কাছে আত্মসমর্পণ করা দরকার যে আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই তিনি করেছেন আল্লাহ তিনি ভবিষ্যতের কল্যাণ সম্পর্কে জানেন তিনি যা করেছেন সেটাই হলো মঙ্গলময় সকলের জন্য এ বিশ্বাসে একজন মমিন মুসলিমের রাখা দরকার প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন আল্লাহ সুবাহান ব্যাপারে সব সময় আমাদের ধারণাকে সঠিক ভালো করে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তো অভিজ্ঞান করুন আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি ও সালামালাইকুম বরহমাত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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আটচল্লিশ বিআইসি ব্যাংক আই বিও বি ডবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি ডট মানবতার সমাধান